আবু হাজিম রহমতুল্লা আলাহী হতে বর্ণিত আছে যে তিনি সাহুল রাজ আলহানহুকে জিজ্ঞেস করলেন আপনারা কি নাবি সাল্লাহ আসালাম এর যুগে ময়দা দেখেছেন তিনি বললেন না আমি বললাম আপনারা কি জবের আটটা চালনীতে চালতেন তিনি বলেন না আমরা ওতে ফুক দিতাম